পরম দয়াময় নিরতিশয় মেহির বান আলার নামে এই কিতাব মহাপরাক্রান্ত ও সুবিজ্ঞানী আল্লাহর তরফ হইতে নাজিল হইয়াছে िया अत तुम्हें एक आल्ला बंदगी दिन के केवल मात्री जन खालेज करिया চুমিম ইবু নি জুল ইন হুম হুম ফিম হুম ফি হিফোন ইন হিম হুয় কে ফধান খালিজদ্দিন তো একমাত্র আল্লাহ রিহ আর যাহারা তাহাকে বাদ দিয়া অন্যদিগকে দিগকে পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে নিজেদের এই কাজের ব্যাখ্যা হিসাবে তারা বলে যে আমরা তো তাহাদের ইবাদত করি কেবল এই জন্য যে তাহারা আমাদিগকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে আল্লাহ নিশ্চিত তাহাদের মাঝে সেই সব বিষয়েরই চূড়ান্ত ফায়সলা করিয়া দিবেন যেসব বিষয়ে তাহারা মতভেদ করিতেছে আল্লাহ মিথ্যাবাদী ও সত্য অমান্যকারী ব্যক্তিকে কখনো হেদায়ত দেন না আল্লা যদি কাহাকেও পুত্র বানাইতে চাইতেন তাহা হইলে নিজের সৃষ্টিকুলের মধ্য হইতে যাহাকে ইচ্ছা বাছাই করিয়া লইতেন তিনি তো ইহা হইতে পবিত্র তিনি তো আল্লাহ এক ও একক এবং সকলের উপর পরাক্রান্ত বিজয়ী তিনি আসমান ও জমিনকে কে পয়দা করিয়াছেন তিনি দিনের উপর রাতকে এবং রাতের উপর দিনকে কে আচ্ছাদিত করেন তিনি সূর্য ও চন্দ্রকে এমনভাবে নিয়ন্ত্রিত ও অনুগত বানাইয়াছেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিমান থাকে জানিয়া রাখ তিনি পরাক্রান্ত ও ক্ষমাসীন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 गृहपालित पशुर आठ टी स्त्री पुरुष बनाइया मेर गर्भे तीन तीन टी ती अंधकार आवरण मध्य एकर पर एक आकृति दिया थोम रब প্রভুত্ব ও সার্বভৌমত্ব কেবল তাহারি তিনি ছাড়া কেহই মাবদ নাই তাহা হইলে তোমাদিগকে কোন দিকে ফিরাইয়া নেওয়া হইতেছে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 তোমরা যদি কুফরি কর তবে আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী নন কিন্তু তিনি তাহার বান্দাদের জন্য কুফরি আচরণ পছন্দ করেন না আর তোমরা যদি শকর করো তবে উহা তিনি তোমাদের জন্য পছন্দ করেন আর কোন বোঝা বহনকারী অপর কাহারও বোঝা বহন করিবে না শেষ পর্যন্ত তোমাদের সকলকে নিজেদের রবের দিকে ফিরিয়া যাইতে হইবে তখন তিনি তোমাদিগকে বলিবেন তোমরা কি ছিলে। তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعنة منه نسي ما كان يدعو إليه من قبل মানুষের উপর যখন কোন বিপদ আসে তখন সে নিজের রবের দিকে ফিরিয়া তাহাকে ডাকিতে থাকে অতপর তাহার রব যখন তাহাকে সিও নিয়াম ধন্য করেন এবং অন্যদিকে আল্লাহ যেনা তাহার পথ হইতে তাহাকে গুমরা করিয়া দেয় হে নবী তাহাকে বলো যে কিছুদিন তুমি কুফরির স্বাদ আস্বাদন করিতে থাকো নিশ্চয়ই তুমি দোজগামী হইবে اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ أي ব্যক্তি نيتي بھંગી যে আদেশানুগামী রাত্রিবেলা দাঁড়াই ও সিসা করে পরকালকে ভয় করে এবং সিও রবের রহমতের আশা পোষণ করে ইহাদিগকে জিজ্ঞাসা করো যাহারা জানে ও যাহারা জানে না তাহারা কি পরস্পর কখনো সমান হইতে পারে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই তো নসিহত কবুল করিয়া থাকে হে নবী বলু। হে আমার বান্দারা যাহারা ইমান আনিয়াছ তোমাদের রবকে ভয় করো যেসব লোক এই দুনিয়ায় নিক আচরণ গ্রহণ করিয়াছে आर जुमिन तो तो हे नबी दिग के बोलते निर्देश दे আমি যেন দিনকে আল্লাহ ও হইয়াছে যে সকলের আগে আমি যেন নিজে মুসলিম হই। বল আমি যদি আমার রবের নাফরমনি করি তাহা হইলে আমার এক ভয়ঙ্কর দিনের আজাবের ভয় রহিয়াছে বলিয়া দাও আমি তো আমার দিনকে আল্লাহর জন্য খালিজ করিয়া তাহারি বন্দিগি করিব क्षतिग्रस्त कर रखो इकाश्य देउलिया তাহাদের মাথার উপর হইতো আগুনের ছাতা চাপিয়া থাকিবে আর নিচ হইতেও আল্লাহ এই পরিণাম সম্পর্কেই তাহার বান্দাদিগকে ভয় দেখান সাবধান করেন অতএব হে আমার বান্দারা আমার ক্রোধ হইতে বাঁচুক হাহুম উল ইক হুম উল উল্ল আর যাহারা তাগুতের দাসত্ব পরিহার করিয়াছে এবং আল্লাহর দিকে রুজু হইয়াছে मनोजोग कथा शुने उग के आल्ला हिदायत दिए इुद्धिमानी সেই ব্যক্তিকে কে বাঁচাইতে পারে যাহার উপর আজাব হওয়ার ফসলা হইয়া গিয়াছে তুমি কি সেই ব্যক্তিকে বাঁচাইতে পারো যে আগুনে পড়িয়া গিয়াছে जरकृत वार बेलाप करें তোমরা কি দেখো না যে আল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করেন তারপর উহাকে খাল বিল ঝর্ণা ও নদ নদী রূপে জমিনের অভ্যন্তর ভাগে প্রবাহিত করেন অতপর তিনি পানির সাহায্যে নানা প্রকারের ও নানা বর্ণের ফল ফসল উৎপাদন করেন তারপর সেই ফসল পাকিয়ে শুষ্ক হইয়া যায় অতপর তোমরা দেখো যে উহা হরিতবর্ণ ধারণ করে আর শেষ পর্যন্ত আল্লাহ সেইগুলিকে ভূষিতে পরিণত করেন প্রকৃতপক্ষে ইহার মধ্যে এক বিরাট শিক্ষা রহিয়াছে বিবেক সম্পন্ন লোকদের জন্য এখন যে ব্যক্তির বক্ষদেশকে আল্লাহ তালা ইসলামের জন্য উন্মুক্ত করিয়া দিয়েছেন रब निकट होते नसीहल पानीते शक्त हिया तो, तो गुमराहते निम्जित িয়ুদুল্লী নহুম তুমিনু জুলি কি মহু মিন আল্লাহ তালা সর্বোত্তম কালাম নাজিল করিয়াছেন ইহা এমন এক কিতাব যাহার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ এবং যাহার মধ্যে বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি করা হইয়াছে সেসব শুনিয়া তাহাদের গাত্রে লোমহর্ষণ দেখা দেয় যাহারা নিজেদের রবকে ভয় করে অতকর তাহাদের দেহ মন নরম হইয়া আল্লাহর স্মরণে উৎসাহী ও উৎসুক হইয়া ওঠে। ইহাই হইল আল্লাহর হেদায়ত ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা হেদায়তের পথে লইয়া আসেন আর আল্লাহ যাকে হৃদায়ত দান করেন না তাহার জন্য হৃদায়তকারী কেহ নাই এখন সেই ব্যক্তির দুরবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করিতে পারো যে কিয়ামতের দিন আজাবের কঠিন আঘাত নিজের মুখমন্ডলের উপর গ্রহণ করিবে এইরূপ জালিন্দিগকে তো বলিয়া দেওয়া হইবে যে এখন সেই সব উপার্জনের স্বাদ আস্বাদন করাহা তোমরা জীবন ভরিয়া ছিলে। ইহাদের আগেও বহু লোক এইভাবেই অমান্য ও অস্বীকার করিয়াছে শেষ পর্যন্ত তাহাদের উপর এমন দিক হইতে আজাব আসিয়াছে যে দিক সম্পর্কে তাহারা কল্পনা পর্যন্ত করিতে পারিত না এইভাবে আল্লাহ তাহাদিগোকে দুনিয়ার জীবনেই লাঞ্ছনার সাদ আস্বাদন করাইয়াছেন আর পরকালের আজাব তো ইহা হইতেও কঠিনতর হাই, এই লোকেরা যদি তাহা জানিতে পারিত আমরা এই কুরানের মধ্যে লোকদের জন্য নানারকম রকম দৃষ্টান্ত পেশ করিয়াছি যেন ইহারা সচেতন হয় ইহা আরবি ভাষায় অবতীর্ণ কুরান যাহাতে কোনো প্রকার বক্রতা নাই जान इ खराब परिणाम होते एक दृष्टान्त पेश कर एक ब्यक्तिल शे जहाँ पर बेस कैक जन बाका स्वभा रही যাহারা তাহাকে নিজেদের দিকে টানিতেছে আর অপর ব্যক্তি পুরাপুরি একই মনিবের গোলাম এই দুইজনের অবস্থা কি একই রকম হইতে পারে প্রশংসা সবই আল্লাহর জন্য কিন্তু অধিকাংশ লোকই অজ্ঞতার মধ্যে ডুবিয়া রহিয়াছে হে নবী তোমাকেও মরিতে হইবে আর এই লোকেরাও মরিবে نَقُومُ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ شেশ পরজন্ত কিয়ামতের দিন তোমরা সকলেই নিজদের রবের সমীপে নিজ নিজ মামলা পেশ করবে amen a'lamu mimman kadhaba 'ala allahi wa kadhaba bis-sidqi irja'a के हुई भी? जे के ताहर हुई से व्यक्ति अपेक्षा बड़ जालिमारे हईबे सम्पर् मिथ्याल परम सत्य जनता सामने स्पष्ट हईया जहां नामे को ठिकाना नई और जे व्यक्ति परम सत्य लइा आसिया আর যাহারা উহাকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে তাহারাই আজাব হইতে রক্ষা পাইবে তাহারা তাহাদের রবের নিকট যাহাই ইচ্ছা ব্যক্ত করিবে সেই সব কিছুই পাইবে নেক আমলকারীদের জন্য ইহাই প্রতিদান যেন তাহারা যে নিকৃষ্টতম আমল করিয়াছিল আল্লাহ তাহাদের হিসাব হইতে তাহা খারিজ করিয়া দেন এবং যে উত্তম আমল তাহারা করিতেছিল সেই অনুপাতে তিনি তাহাদিগুকে প্রতিফল দান করিতে পারেন হে নবী আল্লাহ কি তাহার বান্দাদের জন্য যথেষ্ট নন এই লোকেরা তাহাকে বাদ দিয়া অন্যদের সম্পর্কে তোমাদিগকে ভয় দেখায় অথচ আল্লাহ যাহাকেই গুমরাহিতে নিক্ষেপ করেন তাহাকে পদ দেখাইবার কেহ নাই আর হেদায়ত দেন তাহাকে বিভ্রান্ত করার ও কেহ আল্লাহ কি মহা শক্তিশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন কসল উল আহমি উল হসবি চিল যদি তুমি এই লোক জিজ্ঞাসা করো যে জমিন ও আসমান কে সৃষ্টি করিয়াছে তাহা হইলে ইহারা নিজেরাই বলিবে আল্লাহ তাহাদিগকে বলু, ইহাই যখন প্রকৃত সত্য তখন তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করিতে চান তাহা হইলে তোমরা আল্লাহকে বাদ দিয়া যেসব দেবদেবীকে ডাকিতেছ তাহারা কি তাহার নির্ধারিত ক্ষতি হইতে আমাকে রক্ষা করিতে পারিবে অথবা আল্লাহ যদি আমার প্রতি কোনো রহমত করিতে চান তবে ইহারা কি তাহার সেই রহমতকে বন্ধ করিতে পারিবে তাহাদিগকে শুধু এইটুকু বল। আমার জন্য আল্লাহ লোকেরা তাহার উপরে থাকে তাহাদিগকে স্পষ্টত বলিয়া দাও হে আমার জাতির লোকেরা তোমরা নিজেদের মতো তোমাদের কাজ করিয়া যাও আমি আমার কাজ করিতেই থাকিব শীঘ্রই তোমরা জানিতে পারিবে অপমান কর আজাব কাহার উপর আসিতেছে আর কে সেই চিরস্থায়ী আজাবে নিক্ষিপ্ত হইতেছে যাহা কখনোই টলিয়া যাইবে না হে নবী আমরা সব মানুষের জন্য সত্য দিন সহ এই কিতাব তোমার প্রতি নাজিল করিয়াছি এখন যে লোক সঠিক সোজাপথ গ্রহণ করিবে সে তাহা নিজের জন্যই করিবে আর যে বিভ্রান্ত হইবে তাহার বিভ্রান্ত হওয়ার পরিণাম তাহাকে ভোগ করিতে হইবে তুমি তাহাদের জন্য জিম্মদার নাম সয়ুম সি কুচি কবহারি নৌ ওয়ু সির উখ রিদা লিখেল কৌমি চুন আল্লাহ মৃত্যুর সময় রুখগুলিকে কবচ করেন আর যে এখনো মরে নাই নিদ্রাকালে তাহার রুখ কবচ করিয়া নেন অতপর যাহার উপর তিনি মৃত্যুর ফয়সালা কার্যকর করেন তাহাকে আটক করিয়া রাখেন এবং অন্যদের রুখকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠাইয়া দেন ইয়ার মধ্যে চিন্তাশীল লোকদের জন্য বিরাট নিদর্শন রহিয়াছে সাফায়াতি বানাইয়া বলু। ওয়াদের কোন ক্ষমতা না থাকিল এবং কিছু না বুঝিলও কি ওহারা সাফায়াত করিবে বল সমস্ত কেবল কেবলমাত্র আল্লাহরই ইতিহার ভুক্ত আকাশমন্ডল এবং ভূমন্ডলের বাদশাহীর মালিক তিনি তাহার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হইবে ও ইহুম ও जख एक आल्लर कथा बहन परकाले बेईमान लोकर मन छटपट करते थके जखा के छाड़ा अन्न उल्लेख करा तक सहसा ताहारा आनंदे उल्लसित हाउ उठे বল হে আল্লাহ আকাশমন্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা দৃশ্য ও অদৃশ্য বিষয়ে জ্ঞানের অধিকারী তুমি তোমার বান্দাদের মাঝে সেই জিনিসের ফসলা করিবে যে বিষয়ে তাহারা পরস্পরে মতভেদ করিতেছে এই জালিনের নিকট যদি দুনিয়ার সমস্ত সম্পদ এবং ইহা ছাড়া তত পরিমাণ আরো সম্পদ থাকে তাহা হইলে কিয়ামত দিবসের কঠিন আজাবহিতে বাঁচিবার জন্য তাহারা সবকিছু বিনিময় হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইবে সেখানে আল্লাহর নিকট হইতে তাহাদের সামনে সেই সব কিছুই আসিবে যেসব বিষয়ে তাহারা কখনো অনুমানও করে নাই সেখানে তাহাদের কামাই রোজগারের সব খারাপ ফলই প্রকাশ হইয়া পড়িবে আর সেই জিনিসই তাহাদের উপর চাপিবে যে জিনিস সম্পর্কে তাহারা ঠাট্টা বিদ্রুপ করিতেছিল ইন তুম ইরাচি চুয়ালি ফিতা কি মানুষকে যখনই এক বিন্দু বিপদ স্পর্শ করে তখন সে আমাদিগকে ডাকে আর যখন আমরা তাহাকে নিজেদের তরফ হইতে নিয়ামত দিয়া ধন্য করিয়া দেই তখন সে বলিয়া ওঠে ইহা তো আমাকে জ্ঞান বুদ্ধির কারণে দেওয়া হইয়াছে না তাহা নয় ইহা তো পরীক্ষা স্বরূপ কিন্তু ইহাদের অধিকাংশ লোকই তাহা জানে না এই কথাই বলিয়াছে ইহাদের পূর্বে অতিক্রান্ত লোকেরাও फलेजे उपार्जन खराब परिणाम আর ইহাদের মধ্যে যাহারা জালিম তাহারা অতি শীঘ্রই নিজেদের উপার্জনের খারাপ ফল ভোগ করিবে ইহারা আমাকে দুর্বল ও অক্ষম করিতে পারিবে না তাহাদের কি জানানাই যে अल्लाह जहाँ के इच्छा ताहार रिजिक प्रशस्त करहारिजिक संकीर्ण कर दें इधे निदर्शन रही लोकर जन्ारा ईमान राखी হে নবী বলিয়া দাও হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম ও বাড়াবাড়ি করিয়াছ আল্লাহর রহমত হইতে নিরাশ হইয় না নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনা মাফ করিয়া দিবেন তিনি ক্ষমাশীল ও দয়াবান ফিরিয়া আসো তোমার রবের দিকে এবং তাহার অনুগত হইয়া যাও তোমাদের উপর আজাব আসার পূর্বেই কেননা তখন কোনো দিক হইতে তোমরা সাহায্য পাইবে না واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان ياتيكم العذاب باغته من قبل ان ياتيكم العذاب بغته وانتم لا تشعرون عن অনুসরণ করো তোমাদের রবের প্রেরিত কিতাবের সর্বত্তম দিকগুলির তোমাদের উপর সহসা আযাব আসার যে আযাবের বিষয়ে তোমরা টেরি পাবে না ان تقول نفسي يا حسرتا الا ما فرجت في جنب الله ان تقول نفسي يا حسرتا الا ما فرجت في جنب الله وان كنت من الساخرين ইরুপ জাননা হয় যে কেও করে বলিবে আমি আল্লাহর বিরুদ্ধে যে অপরাধ করতেছিলাম সেজন্য আফসোস বরং আমি তো বিদ্রোহী লোকদের মধ্যে শামিল ছিলাম অথবা বলিবে হায় আল্লাহ যদি আমাকে হেদায়ত দান করিতেন তাহা হইলে আমিও মুত্তাকি লোকদের মাঝে গণ্য হইতাম কিংবা আজাব দেখিয়া বলিবে আমাকে যদি আর একবার সুযোগ দেওয়া হইতো তাহা হইলে আমিও নেক আমলকারীদের মধ্যে সামিল হইয়া যাইতাম আর তখন তাহাকে জবাব দেওয়া হইবে যে কেন নয় আমার নিদর্শন সমূহ তো তোমার নিকট আসিয়াছিল তখন তো তুমি সেইগুলিকে মিথ্যা মনে করিয়াছিলে অহংকার দেখাইয়াছিলে এবং কাফিরদের মধ্যে সামিল হইয়াছিলে আজ যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলিতেছে কেমতের দিন তুমি দেখিবে তাদের মুখ কালো হইয়া গিয়াছে দের জন্য যাহার নামে কি যথেষ্ট জায়গা নাই তাহাদের সফলতার কারণেই আল্লাহ তাহাদিগ কে মুক্তি দান করিবেন তাহারা না কোনো দুঃখ কষ্ট পাইবে না তাহারা চিন্তা ক্লিষ্ট হইবে जिन सृष्टिक्ताब जिनकारी आसमान और जमीन भाण्डार समूह चाबी ताहार ही निकट रक्षित और जाहारा आल्ला आत्समूह के अमान्य करहाराइ्रस्त हईबे लोकेरा तुमरा की बंदगी তাহাদিগুকে এই কথা স্পষ্ট ভাষায় বলিয়া দেওয়া প্রয়োজন কেননা তোমার প্রতি এবং তোমার পূর্বেকার সমস্ত তোমার আমল নষ্ট হইয়া যাইবে আর তুমি ক্ষতিগ্রস্ত হইবে অতএব হে নবী তুমি কেবলমাত্র আল্লাহরই বন্দেগি করো। शपर गुजर बानंद मध्य सामिल होना आल्ला के जतखानी कदर और सम्मान करा उचितोक उचु करें नाई ंडल पेचान अवस्था शिव कर और अनेक ऊर्धे আর সেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে আর তৎক্ষণাৎ আকাশমন্ডল ও ভূমন্ডলে যাহারা আছে তাহারা সকলে মরিয়া পড়িয়া যাইবে সেই লোকদের ছাড়া যাহাদিগকে আল্লাহ জীবিত রাখিতে চান অতঃপর আরেকবার সিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং সহসা সকলে জীবিত হইয়া দেখিতে শুরু করিবে وا اشرقت الارض بنور ربها ووضع الكتاب وجاء ابن النبيين والشهداء وقضى بينهم بالحق وهم لا يظلمون পৃথিবি <تصفيق> ও রাবের নুরে ঝলমল করিয়া উঠিবি আমল 나와 সামনে আনিয়া রাখা হইবে নবী রাসূল ও সাক্ষীদেরকে উপস্থিত করা হইবে লোকদের মধ্যে যথাযথভাবে ভাবে ইনসাফ সহকারে ফিরা দেওয়া হইবে এবং তাহাদের উপর কোনো জুলুম করা হইবে না আর প্রত্যেক প্রাণীকে তাহার আমল অনুসারে পুরাপুরি বদলা দেওয়া হইবে বস্তুত লোকেরা যাহা কিছু করে আল্লাহ তাহা খুব ভালোভাবেই জানে। وَشِيقًا الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ مَذُومًا مَّدْحُورًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يومكم هذا হাকাইয়া নেওয়া হইবে তাহারা যখন সেখানে পৌঁছিবে তখন জাহান্নামের দ্বার গুলি খোলা হইবে এবং উহার কর্মচারীরা তাহাদিগকে বলিবে তোমাদের নিকট কি তোমাদের নিজেদের মধ্য হইতে নবির আসুল আসেন নাই जवाब आसिया आजबला काफिर भाग्यलिपि हिया প্রবেশ কর জাহান নামের দরজা সমূহের মধ্যে এখন চিরকালে তোমাদের কোকে এইখানে থাকিতে হইবে ইহা অহংকারিতের জন্য খুবই খারাপ জায়গা ও حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যশোর লোক নিজেদের রবের نافرمানি হইতে বিরহত ছিল তাহাদিকোকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে শেষ পর্যন্ত যখন সেখানে উপস্থিত হইবে হাদিগুকে বলিবে সালাম ও শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি তোমরা খুব ভালোভাবেই ছিলে প্রবেশ কর ইহার মধ্যে চিরকালের জন্য وَاَوْرَثْنَا الْأَرْضَ نَسَبًا وَمِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْآمِلِينَ ارتাহরি <تصفيق> বলিবে শুকর মহান আল্লাহ যিনি আমাদের প্রতি তাহার ওয়াদা কে সত্য করিয়া দেখাইয়াছেন এবং আমাদিগকে জমির উত্তরাধিকারী বানাইয়াছেন এখন আমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা নিজেদের স্থান বানাইয়া লইতে পারি অতএব অতি উত্তম প্রতিদান আমুলকারী লোকদের জন্য ও চরল আর তুমি দেখিবে ফেরেস্তারা আরসের চারিপার্শ্বে ঘিরিয়া থাকিয়া নিজেদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় নিযুক্ত রহিয়াছে আর লোকদের মাঝে যথাযথভাবে বিচার ফয়সলা চুকাইয়া দেওয়া হইবে এবং ঘোষণা করিয়া দেওয়া হইবে যে যাবতীয় তারিফ প্রশংসা কেবল আল্লাহ রাব্বুল আলমিনের জন্য